মানবতা সমাধান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত ইস টিভি বাংলার দূরের ও কাশের সুপ্রিয় দর্শক শ্রোতাকে सालाम आंतरिक शुभे जानिए शुरू कर आलोच्य विषय प्रकृत शांति लाभ उपाय पर आलोचन आप इतिपूर्वे अपे देखिए जे प्रकृत शांति लाभ मूलत दुनिया भी शांति नये आखिर शांति आखिर शांति प्रकृत शांति यगल लाभ करते ग সে আলোচনা চলছিল এবং আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সম্মানিত আলোচক বৃন্দকে আমার পাশেই রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীকুম আরো আছেন শেখ আব্দউসুকালাম এবং রয়েছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সম্মানিত দর্শক শ্রোতা এখানে আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে যে হেফজুদ্দিন প্রকৃত শান্তি লাভের একটি অনিবার্য উপায় উপকরণ তো শেখ মাদানী হেফাজতে দিন বা হিফজুদ্দিন বলতে আমরা কি বুঝব আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ मुसलिम समाज एक वाक्य विकल्प नहीं दिन मानते ही अवश्य वक्त सकले एकमत एकस्टर विषय हलो दिन बोलते कि बुझी मुस्लिम सहेब कितुआ दीबेंटार नाम की दिन একজন বক্তা কিছু বক্তব্য রাখবেন এটার নাম কি দিন আর কেউ কিছু বলবেন এটার নাম কি দিন আজকে কিন্তু মুসলিম বিশ্ব এক্ষেত্রে বিভিন্ন বৈচিত্রময় একটা পর্যায়ে পড়ে গেছে আসলে বিষয়টা একটু খেয়াল করা দরকার আমাদের সবসময় মনে রাখতে হবে যে দিন আমরা মনে করছি যে দিনের বিকল্প কোনো পথ নেই আমাদেরকে মনে রাখতে হবে দিন কে নিয়ে এসেছেন দিন এসেছে দিন পৃথিবীর বুকে যুগে যুগে আল্লাহ সর্বশেষ নবী রাসুল হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাই্লাম তিনি আমাদের জন্য দিন নিয়ে এসেছেন সুতরাং তিনি যেভাবে যেই পদ্ধতি যেই বৈশিষ্ট্য যেই রাখায় দিন নিয়ে এসেছেন সেটাই পৃথিবীর যেই প্রান্তে যেই সময় যেই যুগে হোক না কেন সেটাকে আমাদের দিনের সীমা রাখা মনে করছে বিভিন্ন রকমের হয়ে গেল আমাদেরকে ফিরে আসতে হবে মোহাম্মদ আলিহাল্লাম কোন দিন নিয়ে এজন্য তিনি তার বিদায় বলেছেন আসলে দিন হেফজুদ্দিন দিনের রক্ষা দিন বলতে আমরা কি বুঝি যেটা শহীদুল্লাহ খান মাদানি বলছিলেন আসলে এই জিনিসটাই আমাদেরকে আরো যথাযথ উপযুক্ত ভাবে জাতির সামনে পেশ করতে হবে জরুরি কেন না সঠিক দিন যদি আমরা পালন করতে না পারি তাহলে পালন করার পরেও করার পরেও আমরা খুঁজে পাবো না খুঁজে অবশ্যই কেননা এ বাদাত যদি আসলের পদ্ধতিতে না আসে দিন পালন করা যদি আসলে পদ্ধতিতে না আসে তাহলে তা তার ফলাফল হবে একটা হ্যাঁ সংক্র জি আমি একটু বলি যে এখন তো মানুষ যারা বিভিন্ন আছে আপনারেজ আছে রাওয়া ফেজ আছে আরো আমাদের দেশে যারা আপনার বিভিন্ন দিন প্রচার করছে তাহলে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন নিয়ম পদ্ধতিতে দিন প্রচার করছে এবং তারা আল্লাহ একটা আয়ত বলেছেন প্রত্যেকে যারা যেভাবে পালন করছে তারা সেভাবে সে দিন পালন করাতেই অথচ তা নয় একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের নীতিতে যে দিন আসবে সেটাই চূড়ান্ত দিন সেটাই চূড়ান্ত দিন আর সেটাই পালনের দিন এটা আমাদেরকে জাতির সামনে খুব স্পষ্টভাবে পেশ করা দরকার এক্ষেত্রে আমি একটা বাক্য আল্লাহ রসুলের বলে আমি অংশে আসছি যে যদি তোমাদের সামনে মৌসা আল্লাহ ইসলাম আসেন আর তোমরা যদি মৌসা কে তার নিয়ম নীতি তার দিন মানওয়ার আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা হক পথ থেকে সরে যাবে সঠিক পথ থেকে সরে যাবে আমার দিনকে মেনে নেওয়া ছাড়া মোসার কোনো গত্যান্তর কোনো পথ থাকবে দিনের একটা সংক্ষিপ্ত রূপ তুলে ধরছি এখানে যেটা বিশ্ববিখ্যাত হাদিস যেখানে সর্বশেষ বিশ্বাস বলে চেতনা অন্তরে লালন করব। দর্শন কি হবে আমাদের জীবনের কি সুন্দর দর্শন শান্তির দর্শন বিশ্ব শান্তির হৃদয়ের মনের শান্তির সার্বিক শান্তির একটা দর্শন দেয়া হলো যে আল্লাহর পক্ষ থেকে আসে এই একটা আস্থা তোমার ব্যক্তিগত শান্তির জন্য আগে তুমি বিশ্বাস করবে এক আমি কি করবো সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছড়া কোন মাহবুদ নেই দরিদ্র শান্তি পাবে তুমিও শান্তি পেয়ে যাবে চার নম্বরে তুমি সিয়াম পালন করবে তোমার মনোগত একটা শান্তি আল্লাহর পক্ষ থেকে তুমি লাভ করবে তারপর শরীরও ঠিক শরীর ঠিক থাকবে পাঁচ নম্বরে তুমি যে আল্লাহ করেছেন সেটা তিন নম্বরে হৃদয় মনের মাধুরী মিশিয়ে কিভাবে এবাদত বন্দী করা যায় সেই সেই পর্যায়ে কিভাবে অর্জন করা যাবে সেটা ছাড়া তো আমার শান্তি পরিপূর্ণ হবে না তিনি বললেন যদি এই পর্যায়ে তুমি অর্জন করতে না পারো তাহলে অন্তত এই পর্যায়ে থাকো যে ভাই থাকুন তুমি না দেখলেও তিনি তো তোমাকে দেখতে পাচ্ছেন তাহলে একটা বিরাট এই সুন্দর বসুন্দর একদিন শেষ হয়ে যাবে মহাপ্রলয় হয়ে যাবে সেটা কখন হবে তিনি বললেন সম্পর্কে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে না মানে তুমি যেমন জানো না এই জন্য প্রশ্ন করেছো আমাকে প্রশ্ন করেছো আমিও জানিনা এটা জানেন একমাত্র তখন জিব্রাইল পঞ্চম প্রশ্ন করলেনিমা এর আলামত কি হবে তুমি দেখবে যাদের পায়ে জুতা ছিল না ছিল না তারপরে আল আরিদ্র ছিল ছাগলের ছিল একদিন দেখবে তারা আকাশ টাওয়ার বিল্ডিং প্রাসাদ নির্মাণ তিনি এসছেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য দিনের মনোগত দর্শন কি ইমান শিক্ষা দেয়া হলো দিনের জাগ্রত করবে কি কল্পনা করবে সে কল্পনাও শিখতে দেওয়া হলো এসান্তাহিবাস্লাম প্রদর্শিত বিধান আমরা পরেজ করার চেষ্টা করব। আমরা সব ধরনের বিভ্রান্তি থেকে নিজেদেরকে হেফাজত করে সঠিক দিন কোথায় আছে সেটা অন্বেষণ করে মানার জন্য আহ্বান করব সুপ্রিয় দর্শক শ্রোত এ পর্যায়ে সামান্য সময়ের জন্য ততক্ষণে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 পথে তারা কারা প্রতি কাজ তাদের কথাই পড়ছি বাইরিল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 थन दिए दर्शक श्रोता बितर पर फिर आसलम से मूल हल इसमें तोहहीदीद कर आलोक भाग तीन भाग उल्लेख कर एक्टी भाग उस्सिफार। उस्सिफार। मुस्लिम विश्व देखा जाने तलातम बैशिष्ट हलोल दाता दी सुनेंट दी विपद करते सबकि सन्तान दी आज के मानुष শুধু মখলুকের কাছে নয় একজন জীবিত মানুষ হলেও হয় কিন্তু একজন মৃত মানুষ যে নিজেই নিজের সম্পদ ভিক্ষা চাচ্ছে देखा जाए मृत पीड़े दोले तुले ठंडा हक कलखानी मोर चक्षर मानिकपीर से आसी देव तुम्हारी जोड़ा खासि पेट भरिया खाइते देव एक शत फकर দেখুন এখানে তারা আবেদন নিবেদন করতে আসে অথচ পৃথিবীতে মানুষের মাঝে সবচেয়ে আল্লাহ সুবাহ যাকে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আল্লাহ সুবাহ তার মুখ দিয়ে ঘোষণা দেওয়া হচ্ছেন তার মালিক নয় আল্লাহ সুবাহ যা ইচ্ছা করেন সেটাই তাহলে স্বয়ং নবী মোহাম্মদ যার আল্লাহ সুবাহর কাছে এত মর্যাদা এত অবস্থান থাকা সত্ত্বেও যদি তিনি তার জীবিত অবস্থায় কোনো কিছুর ক্ষমতা নিজের জন্য না রাখেন তাহলে আমরা যেমন ভাবে আল্লাহর গুন নামগুলিকে সমাজে বাস্তবায়নে পালন করতে শিখিনি বরং প্রয়োজনের তাগিদে অন্য স্থানে সেটাকে রেখে দিয়ে শির করতে শিখেছি निब्बयचक नाम रही नाम गुलस्तरे একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করে দিচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম দুটি শব্দ ব্যবহার করেছেন মান হাফিজ আহা আহ দ্বারা এটা বোঝানো হয় যে অনুধাবন করা বুঝা বর্ম এই একজন লোকের মুখে আল্লাহ রসুল বলতে শুনলেন লোকটি বলছে আল্লাহ हे आल्ला तुम चाची सुनल्ला गुली सुनलें तलाह रसुल दुआ ये गन बाचक नाम कथागुली एम कथा बया फौती चक नाम गुबहान ब বরং আমরা জীবিত বা মৃত মানুষের প্রয়োগ করছি যেমন আমাদের অনেক জায়গায় দেখা যায় এরকম একটা উদাহরণ আল্লাহাত যেগুলো ওনার নাম করম সুন্দর নাম যেমন এখানে কতগুলো নিয়ম আছে কোনো ব্যক্তির নাম যদি হয় আব্দুল হাকিম আব্দুল হালিম আব্দুল জব্বার তাকে আপনি হাকিম সাহেব আলিম সাহেব হাকিম কারণে হাকিম সাহেব অবশ্যই তো এটা একটা দিক আরেকটা দিক হলো যেমন আল্লাহ তাল আসমা ও সেফাহাতের মধ্যে গুনাবলির মধ্যে শিরিক কিভাবে হচ্ছে যেমন ব্যাপারটা আছে আমাদের দেশে ব্যাপক হারে অনেকে বিশ্বাস করে গণক গায়ব জানে একেবারে আছে জ্যোতিষীরা এই যে একটা বিরাট আল্লাহ কোন সৃষ্টির উপরে সস্তার গুণ প্রয়োগ করা শিরকে আকবর আল্লাহ ছাড়া কুল্লা বলে দাও আমি যদি গায়েব জানতাম তাহলে আমি তো ভালোগুলি বেশি বেশি করে নিতাম কোনো মন্দ আমাকে স্পর্শ না ছেন ফাঁকে তার মৃত্যু হয়ে গেছে জিন্দের খবর নাই তারা তো মসজিদ নির্মাণ করেই চলেছে এক পর্যায়ে উই যখন লাঠি খেয়ে ফেলে দিয়েছে সোলাইমান কাঁথ হয়ে পড়ে গেলেন তারা জিনের কাছে সামনে মরে গেলেনা সাল্লাম জানতো জানেন এই যে আল্লাহ রাসমাফের মধ্যে এটা একটা বড় দিক আলহামদুলিল্লাহ সাথে সাথে জিনদেরকে কে গায়েব জানার একটা হিসেব করে নিচ্ছি ওরকম জায়গা বলুন জি গনকের ব্যাপারে তো আল্লা সালি তাহলে তার চল্লিশ আসলে মানুষ জানে না যে গণকের কাছে যাওয়া বিষয়টি তার কাছে পেশ করা কত বড় অপরাধ শুধু গেছে বিষয়টি পেশ করার জন্য গেছে বিষয়টি যদি এমন হয়ে যায় তাহলে চল্লিশ দিন দ্বারা কবুল হবে না। আসলে নাচক নামগুলি আমাদের নাম রাখার ব্যাপারেও যেটা আমার কাজ সাহেব ভাই বলছিলেন নাম রাখার ব্যাপারে গনবাচক নামটা পুরো রাখাটাই উত্তম হবে কেননা হাকিম তাহলে হাকিম মানে স্থায়ী ফাইসালাকারী আর আলিম মানে স্থায়ী জানেওয়ালা सलमान पर्व परिसम्त कर प्लाटफर्म थे विच्युत हो শিরকের ভিতরে মোবতলা হওয়া যাবে না তাহলে আমরা প্রকৃত শান্তি রক্ষা করতে পারব না প্রকৃত শান্তি পাওয়ার উপায় উপকরণ খুঁজে পাবো না সাংঘাতিকভাবে অত্যন্ত কঠোর দৃঢ়তার সাথে আমাদের পরহেস করতে হবে যাবতীয় শিখ থেকে এবং গ্রহণ করতে হবে সব ধরনের তৌহিদকে আল্লাহ সবাই তালা আমাদের তৌফিক দান করুন আমিন হাদা। আস্তংলক ইরমুসলিন আসসালামাইকুম ও রহমতুল ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়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 আমি মোহাম্মদা নাজমী আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন नार अधिकार देखलमे नारी मर्जा आज पास आप सन्ध्याप्रचारोटे पीट टी बांगलाय